আব্দুল্লাহ ইবনু উমর রজিয়াল তালান্ন হতে বর্ণিত আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন জামাতে সালাতের ফজিলাত একাকী আদায়কৃত সালাত অপেক্ষা গুণ বেশি